الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضلله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 أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول فدخلت من قبله الرسل أفإن مات أو كتلا قلبتم على أعقابكم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাপের শুকর আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন যতকিনচিত আল্লাহ পাকের গুণগান করার তৌফিক দিলেন কিছু সময়ের জন্য দিনী মসজিষে বসার তৌফিক দিলেন শকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীতে একদিন ছিলাম না আবার এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকব না যত নবী রসুল পৃথিবীতে আসছেন তারা কেউই এই পৃথিবীতে নাই যদি পৃথিবীতে মানুষ চিরস্থায়ী থাকবে তাহলে আপনার আমার নবী সরকার মাহবুব খুদা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিস্লাম তিনি পৃথিবীতে থাকতেন যেহেতু তার থেকে দামি মানুষ পৃথিবীতে কেউ ছিল না এবং কেউ হবেও না এত বড় দামি মানুষ তিনি পৃথিবীতে থাকলেন না বোঝা যাইতেছে পৃথিবীতে কেউই থাকবেন আমরা যে পৃথিবীতে থাকব না এই কথাটা বোঝার জন্য আর বেশি কিছু লাগে না এই কথাটা মনের মধ্যে আনলেই চলে যে আল্লাহর রসুল পৃথিবীতে নাই অথচ তিনি যদি থাকতে চাইতেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তার হায়ারাত দিতেন নবী রসুলদের সাথে আল্লাহ পাখের ব্যবহার ভিন্ন রকম তারপরেও যত নবী রসুল ছিলেন তাদের অবস্থা তালাশ করতে দেখা যায় হজরতে আজরায়েল আলহ সালু আসসালাম তাদের কাছে আসছেন কিন্তু খবর দিয়ে আসেন কিন্তু আপনার আমার নবী পেয়ারা হাবিব সাল্লাহ আলাইহসাল্লাম যার কাছে জিবির সালাম মৌতের আগে কয়েকবার সংবাদ নিয়ে আসছেন এবং আল্লাহ পাক বলে দিয়েছেন আমার দোস্তের অনুমতি ছাড়া তুমি ঘরে প্রবেশ করবা না তো যিনি আল্লাহ পাকের সাথে যার এত সম্পর্ক যে তিনি যদি থাকতে চাইতেন কে আমত পর্যন্ত থাকতে পারতেন আজরায়েল আলি সালাতাম তাকে একটা ডিউটি দেওয়া হয়েছে সারা পৃথিবীর মানুষের যান কবজ করবে সেই হিসাবে নবীদের যানও সে আজরাইল আলি সালামেই কবজ করেছেন تو جیبل علی تو حبیب بار بار عائشہ صدیقہ رضی اللہ تعالا ایک دن ہمارا اللہ حبیبر سامنے بسے <سلام> آ আল্লাহ রসুল বলছেন যে আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় কাছে গেছে আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তখন আল্লাহর হাবিবের কাছে কিছু কথা খুব ভয় মনে নিয়ে দুই একটা কথা প্রশ্ন করতে থাকলেন যে আল্লাহ আসলেই কি আপনার দুনিয়া থেকে বলে হ্যাঁ বেশি দিন বাকি নাই আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব আবু বকুর সিদ্দিক রাজিয়াল জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আপনি যদি চলে যান যেটা আমরা কেউই সহ্য করতে পারবো না রসুল বললেন যে দেখো তোমরা আমার জন্য তোমাদের মায়া লাগবে তোমরা কানবে তবে তোমাদের কান্নার আওয়াজ দিয়ে আমাকে কষ্ট দেওয়া আল্লাহর হাবিব আপনি ইন্তেকাল করলে আপনার গোসল কারা দিবে কিভাবে গোসল দিবে अपनाराधि कथायबू सिद्दिक जिज्ञास करते वही दिक दिए चोक दिया पानी पड़ते खूब धर् पहाड़े व्यथा अंतरे चोक दिया पानी झटसे कथा बोले जा রসুল বললেন যে দেখো আমাকে আমার নিকটতম যারা আছে তারা গোসল দিবে এবং কোথায় রাখা হবে আপনাকে বলে যে আমি যেখানে রাত্রিবেলা আরাম করি আমি এখন যেখানে আছি এখানেই তোমরা আমাকে আমার সমাধি করবা আমার কবর করবো আপনাকে কবরে কারা নামাবে রেসুল বললেন নিকটতম যারা আছে, আমার অত্যন্ত রক্তের কাছাকাছি হজরতে ফাজাল তারা নামবে তবে তাদের সাথে অগণিত ফেরেশটা থাকবে তোমরা দেখবে না কিন্তু অগণিত ফেরেশ তারা থাকবে আপনার নামাজে জানাজা কিভাবে পড়ব আবু বকর সিদ্দিক গজিয়াল্লাহ তালহু হোম্মতের খুব বিচক্ষণ মানুষ আল্লাহ রসুলকে এত সাহস নিয়া কেউ আর জিজ্ঞাসা করতে পারেন নাই আর এগুলি তো সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করার প্রশ্ন না শাহাবাই কেরাম রসুলকে হারিয়ে ফেলবে এটা তারা কল্পনাই করতে পারে তারপরেও যে রসুল থাকবেন না এটা আবু বকর সিদ্দিক্লাহ তালু বুঝেন আল্লাহ রসুল বলেন যখন তোমরা আমাকে সমাধি করে শেষ করবা তোমরা সব চলে যাওয়া সর্বপ্রথম আল্লাপাকে তার রহমত আমার উপরে আল্লাহ নাজিল করবে তারপরে জিবরির আলি ইসলাম আসবে মিকাইল আসবে আজরাইল লালবে সব ফেরেস্তার আসবে धारावाहिक सब फेरस्तार आसबात आसपर तुम्हरा पुरुषे एक आसवामारूर पड़े सालाम पड़े महिला आसमे बाच्चारा आसबे धारावाहिकता नामजे जाना जा রসুল পাক সাল্লাহ তিনি যখন কথাগুলি বলে শেষ করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু সেদিন থেকে তিনি মনে মনে চিন্তা আল্লাহর রসুলকে আরো বেশিদিন পাওয়া যাবে না আল্লাহর হাবিব যখন অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ রসুল বলছেন তোমরা যারা ঘরে আছো তোমরা সবাই চলে যাও আল্লাহর ফেরেশটা জিবরাই রাখবে তার সাথে আমার গোপনীয় কিছু কথা আছে জিবরি আলাতাম আল্লাহর হাবিবের কাছে আইসা সালাম দিলেন আইসা বলতেছে ও গোয়াল্লার হাবিব আল্লাহ পাক আপনার উপরে সালাম পাঠিয়েছে আপনি কি দুনিয়াতে থাকতে চান না যেতে চান আমার আল্লাহ কি বলছেন বলে আল্লাহ বলছেন আল্লাহ আপনার সাথে মোলাকাত করার জন্য মুস্তাক হয়ে আছে। আল্লাহ রসুল বলেন জিব্রাইল যখন আল্লাহ পাক আমার মোলাকাতের জন্য আগ্রহ নিয়ে আসে আমি আর দুনিয়াতে থাকতে চাই না জিবল আলসালু সালাম ইজাজত নিয়ে গেলেন যে আল্লাহ রসুল দুনিয়াতে থাকতে চান না তারপরে হজরতে আজরাকে পাঠানো হবে সবাই কাঁদতেছেন আল্লাহ রসুল বেহুসের মতো হয়ে আছে আয়সা বলেন হাতের ডান পাশে একটা পাত্রের মধ্যে পানি রাখা আল্লাহ রসুল তিনি কতক্ষণ পরে বলতেছে ইন্নালিল মাউতেলা ইন্নালিল মাউতেলা কষ্ট হা মতের কষ্ট এই কথা বারবার রসুল বলেন মাথার ব্যথা অস্থির হয়ে গেছেন আম্মা আম্মাদান বলেন আমি আল্লাহ রসুলের অবস্থা দেখে আবার চোখে দিয়ার জার করে পানি পড়তেছে কিছুই করার নাই রহমাতের নবীর এই অবস্থা তিনি মৌতের কষ্ট বলে বারবার চিৎকার করেন আম্মা আয়সা বলেন আমি পাশে যে পানি ছিল পানিগুলি রসুলের মাথার মধ্যে বারবার মুছে দিতে চাইলাম কতক্ষণ দিলাম কিন্তু আল্লাহর রসুলের এই ব্যথার কোনো উপশম হল না তারপরে আমি নিজে অসুস্থ শরীর আল্লাহর হাবিবের হাত মোবারকটা পানির মধ্যে চুবাইয়া তার হাত দিয়ে আমি মাথার মধ্যে কপালের মধ্যে মুষতে লাগলাম আমি মনে মনে চিন্তা করলাম আমার হাত আর রসুলের হাত তো কোনোদিন এক বরাবর হবে না হয়তো রসুলের হাত দিয়া মোশা দিলে হয়তো একটু শেফা হবে কিন্তু আল্লাহ রসুলের শেপা নাই বার করে ব্যথা বাড়তেছে আর অস্থির হয়ে গেলেন কিছুক্ষণ পরে হাজরাতে ফাতেমা রাজিয়াল হাইশা পাশে বসলেন ফাতেমা আব্বার অবস্থা দেখা চিৎকার করে করে কাঁদতেছে রসুলি পাক সাল্লাহ সাল্লাম ফাতেমাকে টান দিয়া বুফের মধ্যে জড়াইয়া ধোয়া ফাতেমা ফাতেমা তুমি কেঁদ না আল্লাহর হাবিবের মুখের কাছে ফাতেমার জিয়াল না কানটা নিয়ে আল্লাহ রসুল কি যেন বললেন যেই ফাতেমা এতক্ষণ চিৎকার করে কান্দে এখন আর ফাতেমা কান্দতেছে না হাসে আম্মা জান আশা জিজ্ঞাসা করে ফাতেমা তুমি এতক্ষণ চিৎকার করে করে কাঁদলা এখন কেন কাঁদ না তাহলে আমার আব্বা যান দুনিয়ার থেকে চলে যাবে আমি এই ব্যথা বিরহ বেদনার সহ্য করতে পারব না আব্বা আমাকে বলছে ফাতেমা তুই কানবি না ছয় মাসের ভিতরে তুই সর্বপ্রথম আমার সাথে তোর দেখা হবে দুনিয়ার মধ্যে আমার আব্বার থেকে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ ছিল না আব্বাও আমাকে এত ভালোবাসতেন লোকজন সঙ্গে কথা বলতে হুজুর নিশি পাখাই কতক্ষণ পরে ধ্যান করে মাথা উঠেছি ছেলে তোমার বাড়ির দরজা আসছে আসলেই তো ছেলে নিয়ে দেবীর জায়গা। কোনো মানুষ নাই পানি নাই গাছ নাই তিন দিন পর্যন্ত আজকে আমি অনাহারে রোদরে পানির পিপাসায় রুটা বের এই মুহূর্তে যা থাকে সব এক নজরে দেখে তারা এক নজরে দেখত এই কাশফের মাধ্যমে সে বলতেছে যে ওপর আমার দোস্ত তিন দিনে খানা খায় না পৌঁছেই আস নদী পার হবো কিভাবে মেলামেশা করে নাই এই কথা শোনার পর একটা মিথ্যা কথা না কিন্তু আর ছিল যে আমার স্বামী আল্লাহ নদী ফেরা যাই বলছে আল্লাহর কুদ্দে নদীর শক্ত হইছে আটকে চল্লিশ কি নদীর শক্ত হয় না কথা ভাই দল বললে গেছে ফেরার সুযোগ পাইয়ে ঢোকা বলছে দায়িত্বই হই গেছে যে ফেরার দল বললে ঢোকছে আস্তে পানি মিলে বলে কথা ঠিক এবার সেভার যাইয়া খানা পৌঁছে যাবো কিভাবে নদীর উপার কলে আপনার যাই আমার কথা মালা গেছে বলে মামগু ওই বন্দরও ছিল নদী পার করো চল্লিশ বছর খানা খায় নাই আশ্চর্য কথা না আগে খাইছিল এখন জিজ্ঞাসা করে স্বামীকে ওটা যদি শক্ত হয়েছে চলিসি আমাদের পি সবক কর কার জন্য সবকিছু কার জন্য করছে আল্লাহর রাজি ঘুষে তারা কিছু করবো না এই যে খানা খাই পেটের ক্ষুদার নবসের গরজে না আল্লাহ হুকুম করছেন কুলু আসবু বন্ধু খাও পান করো আল্লাহর হুকুম আল্লাহ হুকুম পালন করছি না রে খোদার কসম নাম না তাহলে আল্লাহ এবং দুনিয়াওয়ালা দেখতে কাজ একই ধরনের কিন্তু পার্থক্য হল আল্লাহওয়ালা সে কি দুনিয়াওয়ালা তাই যাই বাবারা আজকে মাহাবিলের তৃতীয় দিন মাগিলের পরে বৈঠকে আমরা বসে কি নিয়ে কি রা করতে পুঁজি তো নেওয়া লাগবে না এই পুঁজি নিয়ে এখান থেকে রওনা করলে যাওয়া লাগবে সেই পুঁজি পড়তে বললে তৈকার পাশ হব কৌ সিনুকাল করবে দেখবেন যাওয়ার পরেই একদল লোক পিছনে লাগবে আগে পরে লাগে না কিন্তু অহংক একটু নামাজ পড়ে এই পিছনে লাগবে জোরে বলেন কথা ওরা ঠিক না ঠিক না অন্যদিকে আছে না সোজা বলবে একা সোজা কইবেন একার বাংলা এইটা কোনটা কোনো শরীয় কিছু না এইটা আমরা অংশ ব্যবহার করতে আসি এটা কি তোরিটা অংশ তাইলে আর কোনো কথা বলতে না ভালো লাগুক বা না লাগুক মজা লাগুক বা না লাগুক দুই বেলা মাওলার যে খেয়াল সহকারে আল্লাহ কিতাব পড়বে এই। সাপ্তাহে আব্বা যেন চ্যালেঞ্জ করে বলতেন বাবা আমি চ্যালেঞ্জ করে বলতেছি আল্লাহ খাস মেহের বাণীতে তাকে শয়তানা এবং না আল্লাহর ফজল করবে গুন্ডার কাজের কাছেও নিতে পারবে পাহাড় টলবে পাহাড় চলবে কিন্তু গুডার কাছে কাছে নিতে পারবে না এবং দাদা যান বলতেন আব্বা যান বলতেন যে বাবা ঠিক কয়েক কয়েকদিন একটু সবকিছু তরিকে নিয়ম হল যে আগে ঔষধ যদি কোনো পরিবর্তন না বোঝেও আমাদেরকে গালি দিও কি দিও কিন্তু আজ পর্যন্ত আল্লাহদেরকে কেউ গালি দিতে পারছে যেরকম এখন আমার বাবারা মুসলমান সন্তান আগের যদি নিয়ম ওলামায় কেরামদের দেখা যায় তারা আত্মশুদ্ধির ব্যাপারে আলোচনা করত এই ব্যাপারে তাদের তেমন আলোচনা না। কারণ কোনো মুসলমান নামাজ না পড়িয়ে মুসলমান দাঁড়ি না না রাইখিয়া মুসলমান দাবি করতে পারে এরকম কোন আগের যুগে কোন মুসলমান জানতোই না কতক্ষণ না পর্দা মুসলমান করবে না এটা মুসলমানরা জানতই না আপনার স্ত্রী কি হয়েছে আপনার স্ত্রী বিধুবাহ এই শুনি এমন কান্না শুরু করছে আর এখন বেচারি কি অবস্থা হইবে আরে এখন বেচারি হইবে এটাও তো কি আমি থাকতে আমার স্ত্রী বিদু মুসলমান না যে বসে সে কি মুসলমান না মুসলমান মিথ্যা কথা বলছে মুসলমান কা এর ভিতরে পার্থক্য পার্থক্য কি মুসলমান নামাজ পড়ে কাণের কথা ঝিঙ্ক অন্য কথা কই বলেন কথা ঠিকই না এই যে নামাজ পড়ে না ঠিক মতো চলে না এর কারণ কি এর কারণ হইলো কলে মাঠিক কিন্তু সন্দেহ রয়ে গেছে কিছু হয় না এই দুনিয়া আনন্দময় নগস হাত পেতে বাকির খাতায় শূন্য থাক ের বাদ আর দুনিয়াটা মজা লো দুনিয়া তোম হার দুনিয়াটা আনন্দ ফুর্তির জায়গা এইগুলো তোমার এর ভিতরে যত আনন্দ ফুটি উপভোগ করতে বড় করিয়া ওই যে দূরের বাদ্য সর সম্পূর্ণ ধোকাবাজি এই জন্য বাবা সবসময় আলোচনা করা হয় দুই একটা বলি বর্তমানে বৈজ্ঞানিকের যুগে আমাদের এখন ওয়াজ করতে ওলামাই কেরাম কি হয়েছে আল্লাহ আল্লাহ যাকে ছোট বেহেস্তান করবে একজন একজনকে আল্লাহ বলে আলামী ছোট বেহেস্ত দেবে তার দুনিয়ার দশ দুনিয়ার সমান ওই যে নাস্তিকের ঘাম রয়েছে বুঝলেন হ্যার মনে মনে কে হুজুর গাজাঘুরি কথা এইবার একজন দুইজন লোক ভেবেসতে যাইবে না কোটি কোটি মানুষ বেড়েসতে যাইবে তাই কোটি কোটি মানুষ যদি ভেজে যায় ছোট বেহস দশ দুনিয়া সমান বড় যদি বেহসে করে সীমা নাই এত জায়গা মামলায় ভাই মুখ লেবেন না আমার মুখ লেবেন না বৈজ্ঞানিক শব্দ অর্থ কি অর্থাৎ তাদের জ্ঞান আপনার আমার মতো জ্ঞান না তাদের জ্ঞান সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী জ্ঞান এদেরকে বলে বিশেষ জ্ঞানী বৈজ্ঞানিক আবিষ্কার করিয়ে পৌঁছি আমরা যে দুনিয়া থেকে নিকটে তারকা দেখি এই এক একটা তারকা নাকি ওই ওই যে সূর্য আমরা দেখতেছি সূর্য ওই সূর্যটা নাকি দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা কয় লক্ষ গুণ বড় আর এই যে আমরা দুনিয়ার কাছ থেকে তারকা দেখি এই এক একটা তারকা নাকি সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা এরপরে বৈজ্ঞানিকরা বলছে আবিষ্কার করার পরে ওই তারকার উপরে তারকা আছে সেই তারকা নাকি ওই তারকার চেয়ে কোটি কোটি গুণ বড় তার উপর তারকা আছে ওই তারকা নাকি এত দূরে সৃষ্টির পর থেকে তার আলো জমিনে আসতেছে কিন্তু এখন পর্যন্ত নাকি তার আলো আইসিয়া জমিনের ভিতরে পৌঁছে নাই সেই তারকা কত দূরে আর সেটা কত বড় কথা কয়না কথা ঠিক না এখন আল্লাহ যদি ঘোষণা করতেন যাকে ছোট ভেবে একশো দুনিয়া সমানা নাই এবার আবার বলি দেখেন হুজুর ওয়াশ করতে সুবিধা কেমন হয়েছে ওলামাই কিরম বয়ান ক্যামত হবে কি হবে ক্যামাত মানে কি সব ধ্বংস হয়ে যাবে কিছু থাকবে না তারিখে একাত্রিত হইবে তার ক্রিয়া তোমার দুনিয়া শব্দই যাবে বৈক্রিট আবিষ্কার করিয়ে এমন ভাবে সেইটা ঢালাউ ভাবে ফলাও করে সরাইছে মানুষ গেছে পাগল হইয়া সর্ব নাশ ঢাকায় সর্বাটাই ব্যস্ত এইস্ত হয়েছ কেনাকাটা কি ব্যাপার কি পাঁচই মেয়ে যে ছয়টা গ্রহে একাত্রে তার কিরিয়া শেষ হয়ে যাবে এই জোরে কেনাকাটা বাড়ি যাব। বাড়ি যে পোলা মাইয়া একসঙ্গে লইয়া খাইয়া একসঙ্গে মরবরে আসেন এই জোরে কেনাকাটা কি ব্যস্ত আবিষ্কার আল্লাহ একজন আসে তারে বানাই এবং আসে না আসে নাই মা বন্ধু আসে নাই ওই সজানে কিন্তু খুশা খুশি করে তারা বানাইছে করবে যদি বলে তাকে বানাইছে অমুখে পুরশু শেষ না আবার করবে তাহলে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে তাকে বানাইছে পরশু শেষ করবে কতক্ষণ শেষ হবে ব্যাপারটা দেখি শেষ নাই ব্যাপারটা কি কথা সব বোঝেন একটা সীমাবদ্ধ আছে নাইফিল্লাহ হাদিস বলছেন তোমরা আল্লাহর মাকমুখাত আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না কারণ ওই ক্ষমতা ওই শক্তি আল্লাহ মানুষের ব্রেনে দান করে নাই মনে কথা ঠিক না এরপরে যদি কেউ চালাকি করে সে ধ্বংস অনিবার্য কোন সন্দেহ আছে আল্লাহর পরিচয় কেমনে পাবো আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ সব ব্যবস্থা করে রাখছে বলে তুই তো নিজের দিকে তাকা আমার পরিচয় করি বাবা এক শিক্ষা হইল মুরুখেদের থেকে শুরু কাদের থেকে আর শিক্ষা আমার ডাইরেক্ট আল্লাহ নিজে। শিক্ষা দেশের মূর্খ থেকে শুরু কোন শিক্ষা এই যে বর্তমানে ছিল তাহলে অন প্রথম কোন ক্লাস অনও তো ছিল না তো অন পড়াইলো কেটা মূর্খের কথা কানাখা অন পড়াইছে না মূর্খ খেলে আর আল্লা আল্লাহ আল্লাহ নিজে আমাকে শিক্ষা দেওয়া আবার দোষ না কিন্তু ইংরেজি শেখা দোষ না ইংরেজ হওয়া দোষ না কথা ঠিক না ভাই ঠিক কিন্তু হাজার বাসা শেখো কোনো দোষ নাই কেমন তোমাকে কে বানাইলো কেন বানাইলো অন থেকে এম এ পর্যন্ত কোনো জায়গায় পরিচয় আসে বাবার কথা কন থেকে এম এ পর্যন্ত কোনো জায়গায় পরিচয় আসে বানাইল তোমার এই কোথায় আছে জিন্দিক তুমি কি মুসলমান কোথা থেকে আসলা তোমার কার্যক্রমটা কি অন থেকে শুরু করে এম এ পর্যন্ত আসে কোথাও তাহলে তুমি কেমনে জানা তুমি জানবা কোথায় মুসলমান বর্তমান সন্তান আমার বাবারা আছে। হে গর্ব করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে পড়ুক ইংলিশ মিডিয়াম আব্বাজানে ছেলে স্বাভাবিক পর্যায়ে যদি ইঞ্জিনিয়ার হয় বা খুশি পড়ি তো কথা কথা না এখন আব্বাজান ভাই যান মাশাল ইঞ্জিনিয়ার হয়েছে খুশি হয়েছে ছেলে কি নামাজ পড়ে হুজুর নামাজ তো পড়ে না বাবারা আল্লাহর কুতুব বলছে আল্লাহর কুতুবের মাধ্যমে আল্লাহ খেদমত করাইবে এই যে কোরআন শিখে বোধ প্রতিষ্ঠিত গেছে কথা কয়লা এই কোরআন শিখেবল আটষট্টি হাজার বাংলার জমি নেই গ্রামের মধ্যে বলতেন বাবা শত্রু যেই পথে আসে ওই পথে তাকে ওই নিয়মে বাধা হলে প্রকৃতি যুদ্ধ বর্তমানে এনজিওর নামে কিছু খ্রিস্টান না ইসলাম বিদ্বেষী চক্র এরা মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য নাকি বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়ে বলতো এই যা মক্ত রোজা কি মুরুব্বীরা বলতো মনে আছে যা মক্ত রোজা কি বলতো ওরা চিন্তা করছে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় যত কিছু ঝরঝরটা যাও ওই শিক্ষা কোনো দিন ধ্বংস হয় না যেরকম না একটা পাথরের ভিতরে অঙ্কন করলে পাথরটা যেরকম নাকি ছোটবেলার শিক্ষা ধ্বংস হয় না এই জন্য দেখেন বাচ্চার জন্মগ্রহণ করার পরেই আজান বামখানে একা আপ দিয়ে দেওয়া হয় কি যেরকমের কথা ঠিকই না ওই ঢুকোয়া দিচ্ছে আজার একেবারে যেরকমের কথা ঠিক না এই জন্য প্ল্যান ওদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফজরে পরে প্রতিষ্ঠিত করছে জানেন ওদের শিখে পড়ছে কারণ বাচ্চারা যেন চিন্তাস এই জন্য ওরা বিভিন্ন ওই যে কি যে করা হওয়ার ব্যাপারে কথা বলছে হ্যাঁ কি বানাইছে ওই যে হইবে তখন যেন কথা মধ্যে এই বিভিন্ন এবং কলেজে ভর্তি করতেন কিন নামে এখন ভর্তি করার সময় কি লাগে মান লাগে না লাগে বর্তমানে শুনছি বলে বাপের নাম লাগেই না মান নামে হয় কারণ তো বোঝেন নাই ওই যে পাশ্চাত্য লন্ডন ইসহ সেই জায়গার ভিতরে প্রধানমন্ত্রী কেউ বলতে পারবে না আইন এখন তারা পরিচয় বাফের দিতে পারবে পরিচয় দাবি কি এই পদ্ধতি বাংলাদেশ জমিনে পরিচালনা বা প্রতিষ্ঠিত করতে চায় আর জানে যদি হয় তাহলে তিনি যখন দেখলেন সর্বনাশ ওরা তো এই নামে আসছে তাহলে আমার তো এইভাবে তৈরি করতে হয় আল্লাহ শুধু ঘোষণা দিলেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনকে মত প্রতিষ্ঠিত করতে হবে বিষয়ের কুতুব নামছি যদি বাচ্চাদের মনে হয় আটষট্টি হাজার কিন্তু চিন্তা নাই চেষ্টাও নাই যেটা বাবাদেরকে বলবো এই কোড়া আটষট্টি হাজার প্রতিষ্ঠিত করবো সবাইকে আল্লাহর শুনলে চেষ্টা করে দুনিয়াতে বিদায় কপরে গেছে আল্লাহ বাগান এরকম ভাবে হাজী গফুর সাহেব শুনছি আর ওই যে আরো দায়িত্বশীল না এটার মাধ্যমে ওই থানাতে ওই জেলায় বহু বাস্তবায়ন করতে পারবে না যাই হোক যে কথা বলতে চাইছিলাম বাবা তোমরা আল্লাহ সম্পর্কে চিন্তা করতে চাইও না আল্লাহ করলো এই গাছটাকে আল্লাহ কিভাবে আল্লাহ কিভাবে তৈরি করলো এই তৈরি করার পিছনে একজন আসে না নাই জৈকানকে এরপরে যদি খোসা খুশি করে সয়টা নিবলিস করবে না তখন মন্ডলের সব তোমান প্রমাণ দেবে আল্লাহ দুই জন বা তিনজন তাই সে প্রমাণ দিয়ে বলবে আল্লাহ কজন একজন এখন একশো দলিল ঠিক করে আটটায় আছে আর মনে মনে কইতে আছে আমি তো আলিম মানে সব বুঝি পুরার হাতিস পড়ছি কিন্তু মূর্খ যারা যার কোরআল হাতে বোঝে না এদের মন্ত্রের সময় ইমানের অবস্থা কি হইবে চিন্তা করার আল্লাহ কি প্রমাণ লাগবে না খালি কলি আল্লাহ প্রমাণ জমিন দেখা আমার দলিল লাগবে না কুরাল আতে কি আসতে কুরআলটা উঠেছিস কি বললা। বলছে আল্লাহ একজন প্রমাণ লাগবে প্রমাণ হয়েছে আল্লাহ একজন এইটা প্রমাণ করতে যদি কোন দলিল চাও একটা কুপ দিয়ে মাথা দুই ভাগ বিনা দলিল আল্লাহ কি কারণ এ আল্লাহ যদি দুইজন হইতে তিনজন হইতো সূর্য উঠতেছে